সম্মানিত ও সমাদৃত কাজে ডান হাত ব্যবহার করা উচিত নবিকরিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রিয়তমা আশাহদাল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লিহি ওয়াসাল্লামের ডানহাত ছিল পবিত্রতা অর্জনের জন্য এবং পানাহারের জন্য পক্ষান্তরে বাম হাত ছিল সৌচ কার্য সম্পাদনের জন্য এবং অসম্মানজনক কাজের জন্য সুনান আবু দাউদ হাদিস নম্বর তেত্রিশ শাহেহ বুখারি হাদিস নম্বর একশো আটষট্টি শাহেহ হাদিস নম্বর ছেষট্টি হাইফেন বন্ধনির মধ্যে দুইশো আটষট্টি জ্যামে তিরমিজি হাদিস নম্বর এবং সোনান হাদিস নম্বর তিন তবে হাদিসের শব্দগুলি সোনান হয়েছে আল আলবানি এই পূর্বে পাঁচ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক প্রকৃত ইসলাম ধর্মের একটি স্থায়ী বিধান হল যে সম্মানিত ও সমাদৃত কাজে অথবা যে বিষয়টির দ্বারা সম্মান ও মর্যাদা দান করা হয় যেমন জামা কাপড় পাজামা মোজা পরিধান করা এবং মসজিদে প্রবেশ মেশোয়াক বা দাঁতন ব্যবহার করা চোখে কাজল বা শোরমা লাগানো নখ কাটা মোদ ছাটা চিরনির দ্বারা মাথার চুল আঁচড়াবার সময় বগলের চুল উপানো বা তুলে ফেলার সময় মাথার চুল মুন্ডন এবং নামাজ শেষে সালাম ফেরানো পবিত্রতা অর্জন করার সময় দেহের অঙ্গগুলি ধৌত করার সময় ডান দিক থেকে শুরু করা উত্তম অনুরূপভাবে শৌচাগার বা টয়লেট থেকে বের হওয়ার সময় পানাহার ও মুসাফাহা করার সময় এবং হাজারে আসবাদ স্পর্শ করার সময় এবং আরও ইত্যাদি সেই সমস্ত কাজ সেই সমস্ত কাজে ডান হাত কিংবা দিক থেকে আরম্ভ করা উত্তম বা মুস্তাহাব যে সমস্ত কাজে সম্মান ও মর্যাদা দান করা হয় দুই তবে যে সমস্ত কাজে সম্মান ও মর্যাদা দান করা হয় না যেমন শৌচাগার বা টয়লেটে প্রবেশ করা মসজিদ থেকে বের হওয়া নাক পরিষ্কার করা মল ত্যাগের পর মল দ্বার ইত্যাদি পরিষ্কার করা জামা কাপড় পাজামা মুজা ইত্যাদি খোলার কাজগুলি বাম দিক থেকে সম্পাদন করা উত্তম বা মুস্তাহাব আর এই বিধানটির উদ্দেশ্য হল ডান দিকের সম্মান ও মর্যাদা দান করা তিন প্রত্যেক মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য বিষয় হল এই যে তারা যেন প্রকৃত ইসলাম ধর্মের কার্য সম্পাদনের ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের সঠিক পন্থায় অনুসরণ করে